ওস্লাম আল্লাহ তালা শুকর আজকে আমরা এসেছি আয় থেকে আমাদের তাফসিল শুরু হয়ে যাবে আলহামদুল্লাহ আল্লাহ রাবুল্লাহ আলমের দিন এই দুনিয়াতে আল্লাহ তালা পাঠিয়েছেন যুগ যুগে নবীদের মাধ্যমে এবং দুনিয়ার মধ্যে যারা ভালো মানুষগুলো তারাই দিনকে কবুল করেছে আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহতালার সঙ্গে দুশ্মনী করেছে সীমা লঙ্ঘন করেছে তারা এই দিনের বিরোধিতা করেছে এবং এই ঘটনা প্রতি যুগে সবসময় পৃথিবীতে হয়ে আসছে সব নবীরা এরকম পরিস্থিতি মোকাবিলা করেছেন কোন নবী আসেননি আর সবাই বলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আসেন আপনি সর্বনাশ সবাই আসে এখন আর কোনো কথা নাই এইরকম কি হয়েছে সব নবীদের বেলায় মিথ্যাকারী তুমি ষড়যন্ত্রকারী তুমি তুমি জাদুকর ইত্যাদি কথাবার্তা দিয়ে নবী করিম সাল্লি সাল্লামকে যখন তারা বারে বিভিন্ন কথা দিয়ে ওনার বদনাম ছড়িয়ে দিচ্ছে উনি মানুষের কাছে পৌঁছতে চান তারা গিয়ে সব জায়গায় আগেই অ্যাডভান্স নোটিশ দিচ্ছে যে একরা আলোক আসছে আমাদের সমাজে সব উল্টোপাল্টা কথা বলে বাপ দাদার ধর্ম কিছু ঠিক রাখে না সব উল্টেই যায় তার কথা শুনে করে কেউ করে না ঘরে হচ্ছে খবরদার কেউ তার কথা শুনো না এরকম একটা ধূম্র জাল সৃষ্টি করে যাচ্ছে তারা এখন বলেন তো দুনিয়া ইসলামের ব্যাপার কি হচ্ছে ইসলাম মানে আতঙ্ক খবরদার যাতে কেউ ইসলামের দিকে চিন্তা না করে তো আল্লাহতালা যাদেরকে চান তাদেরকে কে কেউ ঠেকাইতে পারেন না আলহামদুলিল্লাহ তো যারা ইসলামওয়ালা থাকবেন তাদের হিম্মত লাগবে তারা যেন এগুলো দেখে একেবারেই হতাশ না হয়ে পড়ে স্বয়ং নবী করিম সাল্লাই সাল্লাম কিছুটা তিনি নবী হওয়া সত্ত্বেও তিনি মানুষ কিছু মানবিক এরকম দুশ্চিন্তা এসে যেত মাঝে মধ্যে কি করি আমি দিনের কথা পৌঁছাবো বাধা হলে কি করব কি জবাব দেব কিভাবে এটা আমি খণ্ডন করি শুরু করে দিয়েছে কথাবার্তা আপনাকে যেন দুশ্চিন্তাগ্রস্ত না করে ফেলে তাহলে বোঝা গেল যে নবী করিম সালাম কিছুটা এফেক্টেড হয়ে গেছেন আর না হলেও হইতে পারেন সে জন্য আল্লাহ তালা বলছেন এগুলা দেখে এগুলা শুনে আপনি যাবেন না আপনি হতাশায় পড়বেন না আপনি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না তারা আপনাকে এরকম নিচু করে ফেলে নো আপনি জানেন আপনি কার কাজ করেন আল্লাহর কাজ করেন সমস্যা ইজ্জত কার জন্য আল্লাহ তালার জন্য আল্লাহ সমস্যা ইজ্জত আল্লাহ তিনি আসল ইজ্জতের মালিক তিনি যাকে চান তাকে ইজ্জত দান করেন যাকে চান তাকে জলিল খার করেন আল্লাহ তালা তো আপনাকে জলিল খার করার জন্য নবী করে পাঠান নাই সে ইজতওয়ালা আল্লাহ যদি আপনার পক্ষে থাকে আপনি সত্য বাদী আল্লাহ তালা আপনাকে মনোনয়ন দিয়েছেন সিলেকশন করেছেন নবী হিসাবে পাঠিয়েছেন তারা কি আপনার সম্মানকে কোনোদিন কেড়ে নিতে পারবে না। এই আয়াতে এসছে সমস্ত আল্লাহ তালার আবার আরেক আয়াতে এসেছে অলিল্লাহ ইজ্জত আলী রাসুল হিআল মজ্জত শুধু আল্লাহর জন্য এবং তার রাসুলের জন্য এবং মোমেনদের জন্য। আর কারো জন্য ইজ্জত থাকার কথা নাই তারা অবশ্য অপমানিত হবে যারা আল্লাহ কথা শুনবেনা আল্লাহ রাসুলের কথা শুনবে না এবং মোমিনদের অন্তর্ভুক্ত হবে না তারা অবশ্যই হবে তো বে ইজত এবং ইজ্জতওয়ালা হা এই দুনিয়ায় অনেক সময় এত ফাইনালি আসল কিছু এখানে ফয়সলা হয়ে যায় না আসল ফয়সালা কোথায় হবে আখেরা সেই দিনের ইজ্জত সেই ইজ্জতের কত দাম দুনিয়ার মধ্যে কিছু লোকে টাকা পয়সা বেশি করে গাড়ি বাড়ি হয়ে ক্ষমতা সব হাতের মুথায় নিয়ে অনেক ইজ্জতলা হয়ে যায় মনে করে সবাই দেখলে তাদেরকে স্যালুট করে তাদের জন্য গেট সাজায় কয়টা কয়েক দজন। আল্লাহর কাছে যাবে কি এই ইজ্জত নিয়ে না বে ইজত হয়ে হ্যাঁ তাহলে এই দুনিয়ার কয়দিনের ইজতের বড়াই করো তুমি আমি একটু স্বাধীনতা দিয়েছি সুযোগ দিয়েছি মিস ইউজ করে খুব ইজ্জতওয়ালা হয়ে গেছো আর মোমেন হয়তো সাধারণ মানুষ তিনি তার এমন কিছু নাই কিন্তু তিনি আল্লাহ আল্লাহবাল্লা তিনি দিনদার তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলছেন আল্লাহ আর তার কাছে আল্লাহ ইজ্জত কি পরিমাণ পরিমান এইরকম লোকদেরকে আল্লাহ ইজ্জত দেন এখন ওই যে আয়াতে আসলো আল্লাহর জন্য ইজ্জত রাসুলের জন্য ইজ্জত মোমেনদের জন্য ইজ্জত আর এখানে বলা হলো এই আয়াতে সবসময় ইজ্জত শুধু আল্লাহর জন্য তাহলে দুটো কথা মধ্যে মনে হয় যেন কন্ট্রাডিকশন হয়ে গেল াম ইমাম কর্তবেন এখানে কোন তিনি যাকে ইজ্জত দেন সে তো ইজ্জত পায় তো যে আল্লাহ রসুলকে তিনি ইজ্জত দিয়েছেন তিনি অবশ্যই ইজ্জতাল হয়ে গেছেন ওনার কাছে আল্লাহর রসুলের ইজ্জত কার কাছ থেকে আসে আল্লাহর কাছ থেকে আসছে তার ইত্যার কাছ থেকে আসছে এই জন্য এই দুটো কথা মধ্যে কোন কন্ট্রাডিকশন নেই অরিজিনাল ইজ্জত সোর্স আল্লাহ তিনি কিন্তু সব শুনেন সব জানেন আপনার ব্যাপারে কখন কখন কোথায় কুৎসা রটনা করে আপনার বিরোধিতা করে আপনার ব্যাপারে বিভিন্ন জায়গায় দুর্নাম ছড়িয়ে দিচ্ছে তখনকার ওই জমানায় মিডিয়া ছিল কবিতা ইত্যাদির মাধ্যমে কিভাবে আপনার বিরুদ্ধে অপপ্রচার করে তারা বিভিন্ন সমাবেশে গিয়ে কথা বলে আপনার বিরুদ্ধে হজ করতে আসলে তখনকার জমানে ওমরা করতে আসলে সেখানে গিয়ে গিয়ে তারা খবর দিত আমাদের সমাজে একটা পাগল আছে একটা জেনে ধরা লোক আছে এর কাছে যাই কথা শুনো না খবরদার শুনলে কিন্তু আসর হয়ে যায় কি কি বলে স্বামী আল্লাহ সব শুনেন আল আলীম আল্লাহ সব জানেন তো কাজেই আপনি আল্লাহল করে নিশ্চিন্তে থাকেন শোনার দায়িত্ব আল্লাহর জানার দায়িত্ব আল্লাহর ডিল করার দায়িত্ব আল্লাহর আল্লাহ তালা এগুলো ডিল করবেন এগুলার ইনশাল আল্লাহ তালা অ্যাওয়ার আসেন আপনি আপনার কাজ করে যান আল্লাহ তালা তো প্রোগ্রাম ঠিক করা আছে তেরো বছর এরকম কষ্ট করে মাক্কি জিন্দিগিতে চলবে তারপরে কি হবে তিনি যাবেন আলহামদুলিল্লাহ দশ বছরের ভিতরে নয় বছরের মাথায় এই মক্কা আবার নবী করিম দাওয়াতে ভরপুর হয়ে যাবে ইয়াদ হলু না তো ইদিন আফ তো আল্লাহ বলেছেন ধৈর্য ধরেন সবর করেন কাজ টালিয়ে যান তিনি সব শুনেন সব জানেন তো রসুল সাল্লা তো সব এইভাবে আগাম জানেন না এই ওনার একটু অস্থিরতা কিন্তু আল্লাহ জানেন আল্লাহ পালন করার জন্য বলছেন সাবধান মনে রেখো সবাই নিশ্চয়ই শুধুমাত্র আল্লাহর জন্যই আসমান আসমানি যা কিছু আছে যারা আছে এবং জমিনে যা কিছু আছে যারা আছে সমস্ত সৃষ্টি আসমানে কি আছে ফেরেস্তাকুল আছে আমাদের মাথার উপরে চন্দ্র সূর্য তারকা মেঘমালা অনেক কিছু আছে জমিনের মধ্যে কি আছে কত রকমের সৃষ্টিকুল মানুষ জিন ইনসান সালা কত প্রাণী সব কিছুর এত বড় কিং এত বড় সব কিছুর মালিক যিনি আল্লাহ এই কথা সে আল্লাহ আপনার সঙ্গে আছেন সে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন দায়িত্ব দিয়ে সে আল্লাহর আল্লাহ আপনি করেন আপনি কত সৌভাগ্যশালী হে মুমিন যারা ইসলাম কবুল করেছ তোমাদের রব কত বড় রব তোমরা চিন্তা করেছ তোমাদের মাবুদ মাবুদ কোন আর যারা আল্লাহ সারা অন্যদেরকে কে অনুসরণ করে শরীর বানিয়ে নেয় এই যে শরিকগুলো আছে এই শরিক কেমন কেমন মাহুদ লাথ উজ্জা, চন্দ্র সূর্য গরু আগুন কত কিছু পূজা মানুষ করে এই লিস্ট আছে। এক যদি মক্কা খানাকে আবার মধ্যে তিনশো মাবুত থাকে আর দুনিয়ার বিভিন্ন পৌতলিক ধর্ম যেগুলো আছে ভারতীয় ভূমহাদেশা আফ্রিকা থেকে শুরু করে এশিয়া ইউরোপ বিভিন্ন জায়গায় যত রকম মাহবুদ আছে কি পরিমাণ হতে পারে গনতে গন্ততে মনে হয় যেন অগণিত অসংখ্য মাহবুদ এই এত মাহবুদ তারা যে করে এদের অবস্থা কি এগুলো মবুধ হওয়ার পক্ষে তাদের কাছে কোন দলিল প্রমাণ আছে এদের কোনো ক্ষমতা কোনদিন তারা দেখেছে যে একটা মবুদ হাত তুলে তাদের দুশ্মনকে থামিয়েছে কিসেই তো দেখেনি তারা এগুলো তো কিসের ভিত্তিতে এত মাবুদ এবং এই মাবুদের পূজা তারা করে তারা শুধুমাত্র আন্দাজ অনুমান ধারণা কল্পনা ইত্যাদির ভিত্তিতে মাহবুদ বানিয়েছে এই সমস্ত মাবুদের আসলেই কোনো ক্ষমতা আছে না তাদের বিভিন্ন মাবুদ আছে কোনো মাবুদ বাচ্চা কাঁচা হওয়ার জন্য সাহায্য করে কোন মাবুদ সাহায্য করে ধান হওয়ার জন্য ফসল ভালো হওয়ার জন্য কোনো মাহবুদ সাহায্য করে বিয়ে করতে সাহায্যা না জন্য অনেক মাবুদের দরকার কোনো মাবুদের দশ হাত দুই হাতে কাম হয় না দশ হাত লাগে কোন কোনো মাবুদের কত রকমের কত কিছু বানিয়েছে তো এগুলো এগুলোর পিছনে কোনো সাইন্টিফিক কোনো নলেজ আছে বিজ্ঞান ভিত্তিক কোন দলিল প্রমাণ আছে কিচ্ছু নাই সব মন গড়া কথা এখনো শুন তারা আন্দাজ অনুমান কল্পনা প্রসূত হয়ে এগুলো রচনা করে তৈরি করে ক্লাইম করে আমাদের মাবুদের এত ক্ষমতা আছে কারণ এইরকম মুসলিমদের ভিতরে এত মাবুদের চর্চা আছে মুসলমানদের ভিতরে কিছু আছে না। আছে অমুক বুজুর্গ আল্লাহ তার পানি পরে যা কাজ হয় এই পুকুরের পানি সেই পুকুরে নিয়ে দিতে পারছে এরকম বহু ঘটনা শোনা যায় তাজুল আউলিয়া অলিদের কাহিনী এমন ফিরিস্তি বাড়ানো আছে কেউ এমন বড় ওলি মায়ের প্যার থেকে আঠারো পাড়া মুখস্ত করে দুনিয়াতে আসতে পারে অমুক মা অগ্রামে আছে গরম মাজা অমুক মাজার খুব গরম এভাবে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় ডিস্ট্রিক্টে শহরে দেশে গেলে বিভিন্ন যাবে তাদের অনেক ক্ষমতা বিশ্বাস করে লোকেরা এবং সেখানে আপনার মাজার, নিয়াজ নগরাজ ওরস ছ ইত্যাদি কি পরিমাণ আপনার এই রমরমা ব্যবসা চলছে তাহলে শুধুমাত্র এই একটা অমুসলিমদের ভিতরে নয় মুসলিমদের ভিতরে আল্লাহর ক্ষমতা যখন অন্যদেরকে দিয়ে যায় এটা ইনডাইরেক্টলি একরকমের মাবুদ হয়ে যায় এই জন্য তো এটা সেরে যখন কোন এত ক্ষমতার আছে বলে বিশ্বাস করা হয় এটার নাম কি তহিদ না শের আমাদেরকে দেখতে হবে শুধু অমুসলিমদের ভিতরে সেরেক নাকি মুসলিমদের ভিতরে ঢুকে গিয়েছে তবে সে কথা তিনি বলেছেন যে এই সেরেক আমার উন্মতের ভিতরে এমন ভাবে ঢুকবে এইরকম সেরেক ঢুকবে উন্মতের ভিতরে দাবিবেন নাম পিপিলিকার মতো পিপড়ার মতো টের পাবে না এবং এই জন্য অনেক লোক মুসলিম দাবি করার পরেও সেরেকের মধ্যে ঢুকে আছে আর শুধু আল্লাহর ইবাদতের দিকে ডাকেন নাই আল্লাহর ইবাদতের মূল ভিত্তি তাও মুক্ত এই জন্য আল্লাহ তালা বলেন না যে তোমরা আবুদুল্লাহা শুধু আল্লাহর ইবাদাত করা এই কথা রা বলেছেন এদের কোনো জায়গায় বলেছেন কিন্তু আসল কালিম আলুদের লাহা তা বিরোধী এনে কে সরিয়ে দাও নাসি আগে তারপরে ইসবাত আগে না করা হয়েছে কোন কিছু মবুদ হতে পারে না কারো কাছে কোনো ক্ষমতা নাই একমাত্র আল্লাহর কাছে আছে এই হচ্ছে তাও হিদ তাহলে দুনিয়ার মানুষ মক্কার কাফেরা শুধু এই শেরিকের দিকে ডাকেনি কুফুরের দিকে ডাকেনি তব সেদের বিরোধিতা করেনি মুসলিম সমাজেও এর বিরোধিতা রয়েছে এবং অন্যান্য জাতির মধ্যে কমের মধ্যে তাদের কিছু আরো এক্সাম্পল আসবে তিনি হচ্ছেন সে আল্লাহ যিনি তোমাদের জন্য রাত বানিয়েছেন রাতের ব্যবস্থা করেছেন যাতে তোমরা প্রশান্তি পাও শান্তি সাথে ঘুমোতে পারো তোমাদের মধ্যে শান্তি আসে বলেন তো দেখি এক রাত না ঘুমান না ঘুমাইলে শান্তি আসে না অসে কিরকম কষ্টটা তখন লাগে এই কষ্টটাই আল্লাহ তালা উঠেই নেওয়ার জন্য চোখের মেধে ঘুম দিয়ে দেন দুনিয়াটাকে অন্ধকার করে দেন সূর্যের আলোকে নিয়ে যান লিতাস কুন তাতে তোমাদের নিশ্চিন্তে ঘুম হয় রেস্ট হয় শুকুনের মধ্যে শুধু ঘুম না শুকুনের মধ্যে আরাম রেস্ট বিশ্রাম ক্লান্তি দূর হওয়ার সকল ব্যবস্থা আছে কেউ যদি ছয় ঘন্টা কম ঘুমায় তাহলে তার বিভিন্ন রকমের রোগ হার্টের রোগ থেকে শুরু করে অনেক কিছু অসুবিধা হয়ে যেতে পারে আল্লাহ তালা মেহরবানি করে এত সুন্দর রাত দিয়েছেন অন্য আয়তে আল্লাহ বলেছেন তোমাদের জন্য যদি রাত বা দিন হয় কত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে আমাদের জীবনে রাত আসা দিন আসা এটাও বড় নিয়ামত কয়দিন চিন্তা করেছি রাতের কত দরকার দিন ক্লান্ত হয়ে ঘুমানোর জন্য অস্থির হয়ে থাকি আবার যখন রাত শেষ হয়েছে আবার দিন আসবে সকাল আরেকটি সকাল আমাদের জীবনে আসবে দুনিয়াটা আবার আলোকিত হবে আমরা কাজ কর্মের দায়িত্ব পালনে ঝাঁপিয়ে পড়ব সেটা আরেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করি দিন সেটাও কত নেয়ার আর এই দিনটা তোমাদের জন্য আলোকিত করে দেখতে পাওয়া যায় সবকিছু আর অন্ধকার থাকে না দিন আসলে দুটোই আমাদের দরকার কোনটার কম দরকার দুটোই সমান দরকার দুটোই খুবই দরকার আল্লাহ তালা এটা করেন কোন বিজ্ঞানী রাত রাতকে দিন করতে পারবে দিনকে রাত করতে পারবে বলবেন বিজ্ঞানীরা তো কম করে না ইলেকট্রিসিটি আবিষ্কার করে স্টেডিয়ামে এত লাইট দেয় মনে হয় দিন হয়ে গেছে ওই আর্টিফিসিয়াল দিন আর আল্লাহ তালা সূর্যের আলো আসার দিন কি এক রকম হয় শেষ পর্যন্ত সত্য দুইটা মধ্যে কত ফারক এত ইলেকট্রিসিটি দিয়ে চোখ ঢাদানো আলো দিয়ে করলেও সেই আলো আর আমার আল্লাহর একটি সূর্যের আলো সারা দুনিয়াকে যেভাবে আলোকিত করে দুইটার মধ্যে কত পার্থক্য দেখে দেখে আল্লাহ তাহলে এখন বলেন তোমরা এগুলো দেখো না হে মানুষ সব কিছুর মধ্যে কত যে আয়াত আছে আমরা আয়াতের অর্থ কি করেছি কোরআনের আয়াত এটা যেমন আয়াত কিন্তু আয়াতের আরেকটি অর্থ সেটা কি নিদর্শন চিহ্ন ক্ষুদ্রতের ক্ষমতা ক্ষমতার আয়াত ব্যবহৃত হয় তো এই দুই আয়াতের মধ্যে আসলে কোন কন্ট্রাডিকশন নাই আল্লাহর এক একটি কথা আয়াতার দলিল প্রমাণ যে আল্লাহর কাছ থেকে এসে এটা এসেছে সেটাও আয়াত আর যে সমস্ত অপূর্ব ক্ষমতার নিদর্শনগুলো তিনি তুলে ধরেন এগুলো প্রমাণ এদের দুটাকে আয়াত বলা হয় তাহলে আকাশ জমিন রাত দিনের বিবর্তন আগমন এবং প্রস্থান এগুলোর মধ্যে তোমাদের জন্য রয়েছে সমস্ত মানুষের জন্য রয়েছে যারা শুনতে পায় এই জরুরি কথাগুলো তারা শুনল লেকাউমি মিয়াসমাউন যাদের কান আছে তারা শুনে এই কথাগুলো শোনার মধ্যেই তাদের জন্য বিশাল শিক্ষা রয়েছে নিদর্শন রয়েছে আল্লাহর স্বীকৃতি না দিয়ে তাদের আর কোন উপায় থাকার কথা সন্তান গ্রহণ করেছে। কত পবিত্র আল্লাহ এই সমস্ত বাজে কথা থেকে অন্যায় কথা থেকে সব হ্যা তিনি কত পবিত্র কত ঊর্ধ্বে এই সমস্ত বিষয় থেকে আমাদের ছেলে মেয়ে লাগে না লাগলে আমাদের কষ্ট হয় আমাদের উত্তরাধিকারী হবে না আমাদের জীবনটা দুঃখে ভরপুর হয়ে যাবে কারণ আমরা কেউ কামেল নই মোকাম্মেল আমরা সবাই অপূর্ণাঙ্গ কিন্তু আল্লাহ তালা তো কোনো দিক থেকে অপূর্ণাঙ্গ নয় তিনি আমরা সন্তানের মহতাজ আমরা পিতা মাতার মহতাজ তিনি পিতা মাতার মহতাজ না লাম ইয়ালি ওয়ালাম ইউ লাম তাকে কেউ জন্ম দেওয়ার প্রশ্ন আসে না তিনিও কাউকে জন্ম দেন না বরঞ্চ সবাইকে তিনি দুনিয়াতে পয়দা করেন সৃষ্টি করেন তিনি খালে তার পরিচয় তো কোনো বাপ বেতা এরকম কিছু তার সঙ্গে হতে পারে না আল্লাহ তালাকে সন্তান কারা বলে কেউ কোন কোনো ধর্মের অনুসারী বলে অমুক নবী আল্লাহর সন্তান ঈসা আল সালাম আল্লাহর সন্তান নাউদ্দিল্লা আর কোন ধর্মের অনুসারী না বলে ওজাইর নামে এক নবী তিনি আল্লাহর সন্তান আল্লাহর ছেলে আর কেউ বানালো ফেরেস্তাদেরকে আল্লাহ তালার মেয়ে এই কথাটা কত বড় কথা এই কথাটা কিরকম জুলুমের কথা আল্লাহ তালার প্রতি এই জন্য আল্লাহ তালার ব্যাপারে যদি কেউ এরকম সেরেকের কথা বলে তাহলে আল্লাহ তালা বলেছেন ইন্না সেরে করা বড় একটি জুলুমের কথা। এই কথাটা শুধু আল্লাহ কাছে তিনি অপছন্দ করেন না শুধু আকার জমিন পাহাড় পর্বত এই কথার কারণে এত এফেক্টেড হয়ে যায় সে খবর সুরা মারিয়া এসেছে আল্লাহ আল্লাহতালা বলেন আফার আই তাল্লাফার এসেছে আয়াত বা আটাশি নম্বর আয়াত বলা হয়েছে তারা বলে অকাল উত্তাখাদার রহমান ও আলাদা তারা বলে রহমান যে আল্লাহ তিনি সন্তান হিসাবে গ্রহণ করেছেন তার সন্তান আছে খুবই খারাপ জিনিস নিয়ে এসেছ আল্লাহর ব্যাপারে আল্লাহর ব্যাপারে আকার জমিনগুলো তোমাদের এই কথা শুনে অন্যায় কথা শুনে আকার জমিন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়ে যেতে চায় আকার জমিনের কাছে এই কথাটা এত কষ্টকর হয় আকার জমিনের সবগুলো আল্লাহর জিকির করে কিনা তারা সবার না বিকির করে তাদের এত রকম খেয়াল আছে যে তারা তাদের সৃষ্টিকর্তা কে আল্লাহ তারা আল্লাহর জিকির করে তারা চিনি আল্লাহ তা তারা কোনোদিন সেরে করে না যখন মানুষ আল্লাহর ব্যাপারে সেরে করে তখন তাদের এত কষ্ট হয় কষ্টে তারা মনে হয় নিজেরা চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে চায় এত মারাত্মক কথা আরেক জায়গায় পাহাড় সৃষ্টি হয়ে যায় কিরকম এক অস্থিরতা সৃষ্টি হয়ে যায় এই শেরিকের কথা শুনলে জমিনের মধ্যে এরকম অস্থিরতা সৃষ্টি হয়ে যায় অর্থাৎ আর পাহাড় পর্বত গুলো হিমালয় পাহাড় এত বড় পাহাড় মনে হয় যেন নিজের ভিতরে এমন শুনলে মনে চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে যাবে সব ভেঙ্গে একদম হয়ে যাওয়ার কথা এত মারাত্মক কথা তারা বলে আল্লাহর ছেলে আছে মেয়ে আছে আ রহমান যে তারা আল্লাহ রহমান আল্লাহর সন্তান আছে এই দাবি তারা করে বসেছে এই অভিযোগ তারা দেয় বা এই ধরনের অন্যায় কথা তারা বলে থাকে রহমান রহমান আল্লাহ প্রশ্নই আসে না তার জন্য কখনো মানানসই নয় অ্যাপ্রোপ্রিয়েট নয় তার জন্য তিনি সন্তান হিসেবে কাউকে নেবেন তার সন্তান থাকবে সমস্ত সৃষ্টি কেউ তার সন্তান নয় যা কিছু আছে যত সৃষ্টিকুল আছে সবাই রহমান আল্লাহর কাছে আব্দ গোলাম হিসাবে আসবে দুনিয়াতে গোলাম হিসাবে থাকা উচিত এবং মৃত্যুর পরে তাদের তাদের সবাইকে আল্লাহর কাছে গোলাম কৃত দাস আল্লাহর দাস হিসাবে আসতে হবে আল্লা ব্যাপারে কথাগুলো বলে তাদের সবাইকে আল্লাহ তালা গনে রেখেছেন লিস্ট করে রেখেছেন আখস আহম কারা কারা বলেছে কয়জন তাদের নাম কি সবকিছু আল্লাহ তাল কাছে একদম রেকর্ড করা রয়েছে আদা হুম আদা তাদেরকে কি করতে হবে তার জন্য তাদেরকে গণনা করে কতজনের নাম্বার এগুলো আল্লাহ ঠিক করে রেখেছেন তারা সবাই কেমতের দিন আসবে আল্লাহর কাছে একা একা তাদের গোষ্ঠী সহ আসবে তাদের দেশ সহ আসবে তাদের বাহিনী নিয়ে আসবে তাদের বডিগার্ড নিয়ে আসবে তাদের দলবল নিয়ে আসবে তাদের কর্মী বাহিনী কিছুই তাদের আজ একলা একা একা আল্লাহ তালার সঙ্গে আসতে হবে এইভাবে আল্লাহ তালা ওয়ার্নিং দিচ্ছেন দুনিয়ার মানুষকে এই অন্যায় কথা যারা বলে হুয়াল গানি তিনি হচ্ছেন এসব কিছুর মুখাপেক্ষিহীন তিনি কারো মোহতাজ নন এই সমস্ত জিনিস তার দরকার নাই এগুলো মানুষের দরকার আছে ছেলেপুলের নাতি পিতা মাতা আত্মীয় স্বজন ইত্যাদি আল্লাহ তালা সব কিছুর ঊর্ধ্বে যারা বিভিন্ন তত্ত্ব বানিয়েছ তোমাদের কাছে এগুলোর কোনো দলিল নাই এই জন্য ত্রিতত্তিনিটির যখন আলোচনা করে যে আল্লাহ তিন জনের একজন এখন এটার ব্যাখ্যা করতে করতে প্রশ্ন করলে এখন বেতারা এক পর্যায়ে আর এগোতে পারে না কোন দলিল প্রমাণ নাই যখন ইসলাম কবুল করতে আসে জিজ্ঞাসা করে যে ইসলামকে কেমন কেন আসলা পরে ছোট কাল থেকে চার্চে গিয়েছি যখন এই ট্রিনিটি তত্ত্ব এটা বুঝতে মাথায় ঢুকত না কয়েকবার জিজ্ঞাসা করলাম যারা আমাদের ধর্মের গুরু আছেন তাদেরকে তারাও কতক্ষণ উল্টা বলা বোঝাই বলে থাকো তারাও কায়দা খুঁজে পায় না এই সমস্ত কথাবার্তা হিমালন তোমরা আল্লাহর ব্যাপারে এমন কথাবার্তা বলো যেগুলো আদৌ তোমরা জানো না কিভাবে এই সমস্ত কথা বলতে পারো আল্লাহ তাল্লাহ সম্পর্কে আমরা খুব দূর জানি বলেন যতটুকুন তিনি আমাদেরকে বলেছেন যা বলেছেন কিছু কথা কোন ব্যবস্থা আছে আপনি বলেন যারা এইভাবে আল্লাহ তালার ব্যাপারে বিভিন্ন মিথ্যা তত্ত্ব বাহির করে জাহির করে এবং প্রকাশ করে প্রচার করে এগুলাকে যারা চর্চা করে তারা কখনো কামিয়াব হবে না সফলকাম হবে না এখন তো কেউ বলতে পারবে তহিদাদের অবস্থা তো কাহিনাতে সফল কাম হয়ে বসে আছে ফায়সাহুল তারা কারা যারা ইমানদার যারা মুতাকি যারা আল্লাহর দিনকে মেনে নিয়েছে যারা তহিদওয়াল্লাহ আসল কামিয়াবি তাদেরই হবে আসল জিন্দিক যেখানে আসে আশেরাতের বিশাল জিন্দগি ষাট বছরের জিন্দিক পরীক্ষা করে এখানে যদি কোন মমিনের এখানে কষ্ট হয় তার পরীক্ষা নিরীক্ষা হয় তারপরে নির্যাতন আসে এবং বাতিল পন্থী যদি খুব বড় পাওয়ারফুল হয়ে যায় হক দুর্বল হয়ে তাদের এই মুহূর্তে মোকাবেলা করতে পারছে না নির্যাতিত হচ্ছে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে দিনের কারণে তাদেরকে আজকে যারা ও রোহিঙ্গার মুসলমানদেরকে নির্যাতন করছে তারা অসহায় হিসাবে আল্লাহর গোলামি করতে গিয়ে ইসলামের পথে আসতে গিয়ে ইসলামকে ধরে রাখার কারণে তাদের উপর আজকে এই মুসিবত তারা যদি মুসলিম না হতো তাদের উপর এই মুসিবত আসতো না তো এটা দেখে অনেকে যদি মনে করে যে তাদের এর মোকাবিলায় যারা কুফর এবং সেরে কে বিশ্বাসী তারাই তো অনেক ক্ষমতা চর্চা করছে অর্জন করছে আর আল্লাহ দের কে তারা এরকম নির্যাতন করছে তো আল্লাহ তালা বলেন কামিয়াবি এখানি শেষ মনে করেছ আসল কামিয়াবি তো একদিন আল্লাহর কাছে যেতে হবে আসল কামিয়াবির ব্যবস্থা করা আছে সেখানে এরা কোনোদিন হবে না যারা ধর্মের অনুসারী তারা কোনোদিন হবে না তারা ভোগ করবে এই তো আল্লাহ বলে দিয়েছেন দুনিয়ার মেধে কিছুদিন তাদের ভোগ করার সুযোগ হতে পারে অথবা আমার কাছে তাদেরকে আসতেই হবে ফেরত নাকি না আসলে চলবে কোনো কাফের মুশেক চায় আল্লাহর কাছে যেতে না যাওয়ার জন্য তার তারাতে মৌত না আসে কি পরিমাণ সিকিউরিটি তার আছে কিন্তু যখন মালা কোন মৌত আসবে কোন সিকিউরিটিটা তাকে ঠেকাবে ফেরাউন যেভাবে গিয়েছে নমরুদ যেভাবে গিয়েছে হামান যেভাবে গিয়েছে এইভাবে যুগে যুগে সমস্ত আল্লাহর দুশ্মনকে যেতে হবে না যাইতে চাইলেও যেতে হবে আল্লাহর সঙ্গে দুশ্মনী করেছে তার শাস্তি আমি তাদেরকে সেদিন ভালো করে বুঝিয়ে দেব আল্লাহ তালার দুশ্মনির কি পরিণাম হতে পারে নবী করিম সাল্লাহামকে আল্লাহ তালা কিভাবে নসিহত করছেন বুঝাচ্ছেন যাতে উনি আল্লাহ উপরে আস্থা নিয়ে চলেন উনি ওনাকে এত না বুঝাইলেও চলতেন বুঝানো দরকার কাদেরকে আমরা তো ঘাবড়িয়ে যাই হতাশ হয়ে যাই আশার আলো খুঁজে পাই না আর দুনিয়ার মানুষ যারা মক্কার কাফেররা যারা কোরআন যদি কোনো রকমের শুনতে পায় বুঝতে পায় তারা যেন সতর্ক হয় এবং অন্য মানুষরাও যারা কোরআন পড়ে আমরা পড়াইতে পারি তারা এগুলো পড়ে যেন শিখে যে আল্লাহর পথ যদি না ধরে কি মুশকিল হতে পারে তো এই নবী করিম সাল্লাকে আল্লাহ তালা সব নবীদের কাহিনী বারে বারে নিয়ে এসেছেন কোন কোন নবীর কাহিনী এনেছেন কয়জন নবীর কাহিনী এনেছেন প্রায় পঁচিশ জনের মতো নবীর কাহিনী আল্লাহ তালা কোরআনে পাকে এনেছেন কয়বার করে এনেছেন এক নবীর কথা খালি একবার এনেছেন নুয়া আলহামের কথা কয়বার এনেছেন আদম আলাহি ইসলামের কথা কয়েকবার এনেছেন ইব্রাহিম আলাহাইসালামের কথা হুদ আল্লাহ আলাইসালামের কথা এভাবে করে সব নবীদের ঈসা মুসা থেকে শুরু করে সবার কথা বারে বারে এনেছেন একবার আনলে হয় না এতবার কেন আনতে হয় যে দুনিয়ার এমন চ্যালেঞ্জ আসে এগুলো দেখে নবী এবং তার উন্নতের মধ্যে সাহসের কমতি হয়ে যেতে পারে হিম্মত হারিয়ে যেতে পারে মনোবল না থাকতে পারে দিন ছিড়ে দেওয়ার মত অবস্থা হয়ে যেতে পারে হতাশ হয়ে তাদেরকে কনফার্ম করার জন্য আনার জন্য আল্লাহ তালা রিপিট করেছেন এখন এখানে আবার এনেছেন নুহ আলাই কাহিনী ওয়াতনু আলাই হিমাবা আনু হেন আপনি তাদেরকে তালাওয়াত করে শুনান নুহ আলাহ সালামের ঘটনা এবং তার কাহিনী জাতি হে আমার কাউ হে আমার জনতা তোমাদের আমার এই দীর্ঘদিন ধরে তোমাদের মধ্যে উপস্থিত থেকে দিনে দাওয়াতের কাজ করা আর তোমাদেরকে দিনের দিকে ডাকা নসিহত করতে থাকা ওয়াজ নসিহত করা ইত্যাদি আল্লা আয়াতগুলো নিয়ে আল্লাহর ফরমান নিয়ে তোমাদের সামনে পেশ করা এগুলো যদি তোমাদের জন্য কাবুরা আলাইকুম খুব বড় কষ্টের কারণ হয়ে যায় অসহনীয় হয়ে যায় তোমরা এটাকে টলারেট করতে পারো না সহ্য করতে পারছ না তোমরা আমার দুশ্মনী করার জন্য চূড়ান্ত পর্যায়ে কিছু একটা করে ফেলবা এইরকম প্রস্তুতিও নিতে থাকো তাহলে শুনো আপনি বলে দেন আমার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধভাবে আসো এবং তোমাদের যা শরিকগুলো আছে যাদের যাদের ইবাদত করেছ সব মাহবুদ গুলো সহ একসঙ্গে গ্যাদার হও জমায়েত হও আমার ক্ষতি করার জন্যে এমন ভাবে জমা থা যে তোমাদের কাজটা শুধু লুকিয়ে লুকিয়ে চুপে চুপে নয় করে সমস্ত ঐক্যবদ্ধ করে ফেলো আমার বিরুদ্ধে আমার আল্লাহর বিরুদ্ধে করো দেখি কুদু ই তুম করে তোমরা সব আমার ব্যাপারে ফায়সলা করে ফেলো আমাকে শেষ করে দাও আমাকে একটু সময় দিও না অবকার দিও না তোমাদের ক্ষমতা থাকলে এখনই কার্যকরী করে ফেল তিনি জানেন আল্লাহ তালা করার তৌফিক দিয়েছেন মেসেজ দিয়েছেন তাদেরকে বলে এভাবে দেখি তারা কি করে কারণ আল্লাহ তালা তো প্ল্যান হয়ে আছে কয়েকদিনের কিছুক্ষণের মধ্যে তুফান দেবেন বন্যা দিবেন শেষ করবেন দেখি তারা কি করে আপনি বলেন চ্যালেঞ্জ ছুড়ে দেন চ্যালেঞ্জের কি তারা কিছু জোগাড় করতে পেরেছিল তোমরা আমার থেকে মুখ ফিরিয়ে নাও আমার কথা কোন রকমই শুনতে চাও না তাহলে শোনো আরেকটি কথা বলি আমি তোমাদেরকে পিছনে এরকম করে দাওয়াতি কাজ কেন করি আমার ঠাকা কি আমি কি তোমাদের কাছে পয়সা চাই পারিশ্রমিক চাই আমাকে তোমরা টাকা পয়সা দিতে হবে আমি গেলে কিছুই তো চাই না আমি দুনিয়ার কিছু পাওয়ার কোন মাকসুদ নাই আমার দুনিয়ার কিছু অংশ ভোগ করার জন্য তোমাদেরকে বাগে এনে কিছু ক্ষমতা কিছু টাকা পয়সা কিছু ব্যবসা বাণিজ্য ভালো করে করবো এরকম কোনো চিন্তাও আমার নেই তোমাদের কাছ থেকে কোনো ধরনের ট্যাক্সও চাই না পয়সাও চাই না বেতনও চাই না একজন মানুষকে যদি আপনি দিনের দিকে আনতে পারেন আপনার চাষার কারণে লোকটা দিনদার হয়ে যায় সারাটি জীবন যত আমল করবে তার সমপরিমাণ নেকি নে কি আল্লাহ তালা অটোমেটিক্যালি আপনাকে দিবেন একা আমলের মধ্যে জমা হতে থাকে এবং এইভাবে ওনার সাহাবিদের পরে তাবিহিন আজ পর্যন্ত আমাদের জমানায় আমাদের পরবর্তী জমানা আমাদের আগ পর্যন্ত যত লোক ইসলামের ভিতরে আসবে ইসলামের আমলে মধ্যে ঢুকে যাবে দিন দারে আমলের মধ্যে ঢুকবে প্রত্যেকটি আমাদের এক এক একজনের যত পরিমাণ নেই আল্লাহর কাছে আসে সবার সমপরিমাণ নেকি পরিমাণ নেই রসুল সালামের আমল নামে জমা হয়ে যায় এই জন্য কেউ কেউ আমাদের মধ্যে ওনার নামে হজ করেন যে ওনার নামে হজ করে ওনার কি ইবাদত বাড়ানোর জন্য এটা দরকার আছে ওনার নামে ওমরা করেন ওনার নামে কোরবানি করেন এগুলো সব মানে কোন জায়গায় কোন সন্নতে সালফে সালা মুস্তাহিদিন কেউ করেন কারণ অটোমেটিক আমি নিজেকে মাহরুম করবো কি জন্য নু সালাম বললেন যে আমার বিরাট উদ্দেশ্য আছে আমি আমার আল্লাহর কাছে পেয়ে যাব আখে রাতে এই জুনিয়ার তোমাদের টাকা পয়সা এগুলোর জন্য আমি তোমাদের পিছনে ছুটি নি আমি যেন সমস্ত আমি গুলো আল্লাহর মেনে নেই নবীরা আল্লাহর হুকুম মেনে নিয়ে নিজেরা আমল করেন এবং তাদের উপর আল্লাহর আরেকটা হুকুম আছে তার আল্লাহ তালার দিনের রেসালাতের দায়িত্ব লোকদের কাছে পৌঁছিয়ে দেওয়া সে করছি আমি আল্লাহ হুকুম কার্যকরী করছি আমি এই ডিউটি করি না সত্য বহুদিন কাজ করলেন নুহা আলাই কতদিন কাজ করলেন সাড়ে নয়শ বছর সাড়ে নয়শ বছর তাদের ভিতরে দাওয়াতি কাজ করলেন সুরান্ন বিস্তারিত এসেছে যে আল্লাহ আমি আসছে করে বলছি জোরে বলতাম একা একা বলতাম প্রাইভেটলি বলতাম এখন আমাকে দেখলেই তারা কারের মধ্যে তুলে দেয় হাত দেয় এই নু আসছে এরকম করে ঠিক এই মক্কার কাফিল তাই করেছে আল্লাহ তার নু আর আমার কাহিনী নবী মোহাম্মদ সাল্লা শোনাচ্ছেন কেন যে আপনার বিরুদ্ধে করে এখানে সেখানে বলে আসে এর কথা শুনোন এর শুনে নুহ আল্লা সাল্লাম এরকম ফেস করেছেন নবী হয়েছেন আপনাকে এখন আমরা যারা মুসলমান আমরা মনে করি আমরা ইসলামের এত ভালো কথা বলবো আমাদের ব্যাপারে খালি সুনাম করি বদনামী করে কেন পরীক্ষা আসে আর কিছু তো আসে আমাদের হাতের কামাই আমরা আমরাও দুনিয়া তাদের মতো পিছনে ছুটেছি হালাল হারাম বেশ কম কয় করি বিজনেসে নামলে পার্টনারের সঙ্গে মাশাল সব গ্রাস করে নেওয়ার চিন্তা কয় যেন না আসে এইরকম ভাবে জায়গা জমি নিয়ে ভাই ভাইয়ের মধ্যে কে কার মা বাবা সম্পত্তি আজকে এক দরবার করতে হলো নিজের মা বাবা মরে গেলে ছেলে মেয়ে যেন ঘর রেখে যায় আল্লাহ এটা নিয়ে যে কি শুরু আমাদের এই সমাজের মধ্যে এই ঘরের এখন ছেলে মেয়ে কে পাবে কে পাবে না কে নিবে কে নিবে না কাকে দেবে কাকে ঠকাবে এই চিন্তায় বিরাট ঝগড়ার ব্যবস্থা করে যেন যেন মা বাবা চলে গেল উইল করে গেছে এটা নিয় সমস্যা হচ্ছে এইভাবে দুনিয়ার মধ্যে দুনিয়ার পিছনে ছুটার কারণে আমাদের আরো বেশি আমরা জিল্লতির শিকার হচ্ছে। কিন্তু অরিজিনালি ইসলামের কারণে যদি মাত্র ফেস করতাম তাহলে সেটার মধ্যে আলহামদুলিল্লাহ শাহমাস নবীরা করেছেন ওই নবীদের শূন্যতার আমাদের মধ্যে আমরা আছি আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের কর্মের দোষের কারণে আমাদের আখলাকের দোষের কারণে আমাদের দুনিয়ার পিছনে ছুটার কারণে যেটা যেটা অ্যাড হয়েছে আমাদের উপরে বিপদ এটার জন্য আমরা দায়ী আল্লাহর কাছে তো অবাই সার করি আমরা যেন লোকদের কাছে সলফে সাল হিনের মতো আমি এক রামের তরিকায় মানুষের কাছে আমরা দিনের দাওয়াত পৌঁছতে পারি আমাদের আখলা দিয়ে আমাদের উপস্থিতি ও সমাজে একটা বিরাট নিয়ামতের কারণ ছিল যে আমাদের কাছ থেকে সততা আমাদের কাছ থেকে এ সমস্ত ভালো ভালো জিনিসগুলো আখলাখ অন্য লোকেরা দেখে চিন্ত সুফান ইসলাম পছন্দ করি না কিন্তু মুসলমানগুলো কত ভালো আল্লাহ এরকম হওয়ার কথা ছিল এখন এরকম আছে নাকি উল্টা হয়ে গেল তো আল্লাহ বলেন আমি আমি নু আলামকে তারা যখন এইরকম চূড়ান্ত পর্যায়ে শেষ পর্যায়ে এসে গেল তাদের আর কোন হেদায়তের আশা নেই ওনাকে তারা অস্বীকার করে ফেললে চূড়ান্তভাবে মানবেই না ফানাদাই না আহ আমি তাকে নাজাদ দিলাম কাকে নু আলাই সাল্লামকে অমাম্মা আহু এবং তার সঙ্গে যারা ছিলেন তার সঙ্গী সাথে মোমিনগঞ্জ ফিলফুলকে কিস্তির মধ্যে নৌকার মধ্যে আর বাকিদেরকে কি করলাম এই এবং তার সঙ্গী নিস্তার দিলাম তারির মধ্যে উঠে পরবর্তী পর্যায়ে এই দুনিয়ার জন্য তারাই একমাত্র মানব বংশের সিলসিলা এই ধারা কে ধরে রাখতে পারলো তাদের তরিকায় পরবর্তী বংশধর গুলো দুনিয়াতে ছড়ালো আর বাকিদেরকে আল্লাহ কি করলেন যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল মানতে তাদেরকে আমি ডুবিয়ে মানলাম কাইফা কান আপনি দেখুন হে নবী চিন্তা করে দেখুন তো অবিশ্বাসীদের যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের কি করুন পরিণত হলো দেখেছেন কেমন কি পরিমাণ বন্যা হয়েছে পৃথিবীতে এখনো বন্যা হয় সুনামি মতো আর বন্যা এখনো পর্যন্ত হয়নি পৃথিবীতে এখন সত্য ঘটনা এই ঘটনা ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করে কারণ বাইবেল এগুলো কথা আছে যদিও কিছু কেশার বিকৃতি হয়েছে কিন্তু অরিজিনালি তারা জানে এরকম একটা ঘটনা ঘটেছে কিন্তু এরপরেও কেন এটা ঘটল কিভাবে আলাহ সালামের তরিকায় চলে আসা যায় সে চিন্তা করে না শুধু নুহা আলাামের কাহিনী নয় হে নবী তারপরে নুয় আলাহামের পরে আমি অনেক নবী পাঠিয়েছি তাদের কাউমের কাছে পরবর্তী যুগে নুয়া আলাহ সালামের পরে অনেক নবী এসেছেন হুদা আলাইসালাম সালে আলহিসাম ইব্রাহিম আলহিসাম বহু নবী এসেছেন হুম বিলাই এই সব নবীগণ অত্যন্ত সুস্পষ্ট দলিল প্রমাণ একদম যুক্তি যুক্তিসঙ্গত ওয়াহির কথা নিয়ে এসেছেন আজকে আপনি যখন নন মুসলিমের কাছে ইসলামের দাওয়াত দেবেন কোরআন দেবেন ইসলামের ব্যাপারে প্রেজেন্টেশন দেবেন আপনি দেখবেন যে আল্লাহ তালা আপনাকে সুন্দর কথা বলার মতো তৌফিক দিচ্ছেন যে কথা বলছেন আপনার কনফিডেন্স আছে আপনি কোনো ইত্যত করা লাগছে না যে এই কথা ওই কথা মিলাই কে আপনি মিলেনা মনে হাজেন এরকম কিছু নয় বাইনা বারে বারে আল্লাহ বলেছেন বাইনাক ভিত্তিক ধর্ম দলিল প্রমাণ ভিত্তিক ধর্ম যুক্তি যুক্তিসঙ্গত ধর্ম প্রতিটি কথার মধ্যে সুন্দর বিজ্ঞান ভিত্তিক একটা সুন্দর ভিত্তি রয়েছে এটা কোন উল্টাপাটা আসগোপি কাহিনীর মতো কিছু নয় দশ হাতওয়ালা কিছু না সুন্দর ইসলামের কথা মেনু বি যেভাবে আগের লোকেরা অস্বীকার করেছে এই ধারা পৃথিবীতে চলতেই থাকলো তাহলে হে নবী আপনার সময় এই ধারা অব্যাহত আছে এগুলাই দুনিয়ার মানুষের অভ্যাস কেদা কুনু বিল মত এভাবেই আমি যারা সীমা লঙ্ঘনকারী লোকগুলো তাদের অন্তরের মধ্যে সিল লাগিয়ে দেই তারা আল্লাহ তালার দিনে দুশ্মনি করতে করতে এক পর যায় আল্লাহ আল্লাহ তালা তাদের অন্তরের মধ্যে কি লাগিয়ে দেন সিল লাগিয়ে দেন এই জন্য আবু জাহাল আবু লাহাব এওত বা সাইবা এদের কপালে ইসলামটা আর জোটে জোটেনি তবে আবু সুফিয়ানের কিসমতটা ভালো আল্লাহ তালা শিল দিয়েছেন এই ব্যচারা সেখান থেকে সেব থেকেছেন একজন ওনার কপালে ইসলাম জুটেছে আবু জাহালের ছেলে একরামার কপালে জুটেছে এরকম অনেকদের হিন্দের জুটেছে আবু সেবেন স্ত্রী জুটেছে যে হামজার রাজিয়া উপরে উপরে প্রতিশোধ নিয়েছে তো এইভাবে যাদের অন্তরে সিল মারা হয়ে যায় তারা কখনোই ইসলামকে আর কবুল করতে পারে না এটা তাদের শাস্তি যখন সেমাগণ করতে করতে চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন কখনই আল্লাহ দেবেন না ইসলাম আল্লাহ মুসা এসেছে। এবং জাদুকরদের সঙ্গে ওনার ফেরা আউ জাদুকর বাহিরে নিয়ে আসলো কিভাবে একটা বড় চ্যালেঞ্জের মোকাবিলা হলো সেই চ্যালেঞ্জের দৃশ্যটা আবার আমাদের কাছে আসবে ইনশাল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তালা তফিক দিলে আমরা ইউনসির পঁচাত্তর বর থেকে আগামী সপ্তাহে শুনবো অবিল্লাহ তৌফিক